ুলিল্লাহু অনস্তাই অনুকিবিলা হিনী সুর আঙ্ খুশি নাহিল্লাহ মুগুল্লা اللهم يوجه لكل خالا هديا الله اشهد لا اله الا الله وحده لا شريك له انا اشهد أن محمدا عبده ورسوله ام ما بعدك قد قال الله سبارك وتعالى القرآن المجيد والخرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّجِيبُوا لِلَّهِ وَلِلْرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحِيِيكُمْ وقال رسول الله صلى الله عليه وسلم মন্ন হাবি কানমাই নদী মহান গুলাল আমি যিনি বিশ্ব মহান মালিক এবং প্রতিপালক আমাদের মহান মালিক এবং মনীষ তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুরীন করে করে আমাকে আপনাকে আজকে এই মুহূর্ত হায়াতের সাথে রেখেছেন এবং তার বন্দেগি করার জন্য মসজিদের পরিবেশে আসা এবং নামাজের জন্য অপেক্ষা রত থাকার অভিজ্ঞ করেছে। জন্য মহানবলারিবারে প্রথমে শোকর আদায় করি খান দলিল আমার আপনার যে মুহূর্তটা মহাবতির মধ্যে কাটে বন্দেগীর মধ্যে কাটে আল্লাহ আল্লাহ স্বর্ণের মধ্যে কাটে সেটাই আসল জীবন পক্ষান্তরে যে মুহূর্ত আল্লাহ স্মরণ ছাড়া আল্লাহর ইবাদত ছাড়া মন্দেগী ছাড়া অতিবাহিত হয়ে যায় সেটা আমার আপনার জন্য আশ্রসের কারণ হবে হতিসের মধ্যে আছে জান্নাতিরা জান্নাত চলে যাবে জান্নাত চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা পৃথিবীর সমস্ত সুখ শান্তি আর আনন্দকে যদি একত্রিত করা হয় জান্নাতের সুখ শান্তির এক রাররা পরিমাণে গিয়ে আল্লাহ প্রশংসা আদায় করবে সকল প্রশংসাই আল্লাহ তালা যিনি আমাদেরকে জান্নাত দিয়ে আমাদেরকে চিন্তা মুক্ত কিন্তু হাদিসা আছে জান্নাতিরা জানাতে চলে যাবে সুখের জায়গা চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা কিন্তু তাদের একটা বিষয় আত্মস থাকবে সাইদুল হাজিজ জাকার রহমতুল্লা দুই মিনিট সময় পাঁচ মিনিট সময় এক ঘন্টার সময় যেটা আল্লাহ স্মরণ ছাড়া দুনিয়াকে অতিবাহিত করেছে এটার জন্য আশ্বস করবে হ্যাঁ যদি ওই সময়টা দুই রাঘাত করতে পারত ওই সময়টাও যদি দুই বার সুবাহ আল্লাহ করতে পারতাম আর জান্নাতের মধ্যে আমার মর্যাদা বৃদ্ধি হইত প্রবর্তন করতে আমার আপনার এই সময়গুলো বড় দামি সময় যে সময়গুলো আল্লাহর ইবাদতের মধ্যে কাটি অতিবাহিত যারা সাহাবাহিক রাম ছিলেন সব সময়টা আল্লাহ জন্যই অতিবাহিত আল্লাহ দিনের জন্য আল্লাহ সবনের জন্য অতিবাহিত হয়েছে এই জন্য তাদেরকে কি বলা হয় স্বর্ণ যুগের স্বর্ণ মানব তারা সময় সময় স্বর্ণ আর চাঁদির মতো কদর করেছে যার কারণে তারা স্বর্ণ আর চাঁদির চেয়েও আল্লাহ তালা কাছে কোটি কোটি গুল দামের স্বর্ণ যুগের স্বপ্ন মানবাদ আজ আমরা সময়কে মূল্যায়ন করি না না যার কারণে আমরা বয়স্ক বয়স্ক বুজুর্গ বৃদ্ধ জিজ্ঞাসা করে হুজুর আপনার বয়স কত বলছে তিরিশ বছর উপস্থিত লোকেরা বলছে হুজুর আপনার কি আবার জীবন হতে বলছে বলে দেখো কেন আমি আল্লাহর ইবাদত করতে পারি না ওটাকে আমার জিন্দগি মনে করি না আর যখন থেকে আমি আল্লাহর মারের হাত করেছি আল্লাহর এবাদত আমার সময় অতিবাহিত করতে পারছি ওটাকে আমার জীবন মনে করি ওটাই আমার অমর্থ এই জন্য আমি তিরিশ বছর বলি আমার বয়স তিরিশ বছর থেকে আমার এই মার কথা ভাই যে সময়টা আমার আপনারিবানি আমার যে সময়টা যে মুহূর্তটা এবার ওদের মধ্যে অতিবাহিত হচ্ছে আল্লাহ সব সময় সাহাবাদের সবসময় কবরের পাখ দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা কি জানো যে দুই রাঘাত নামাজ উদ্যোগটা খবরের মানিয়ে আমাকে যদি দুই মিনিট সময় দেওয়া দুই মিনিট সময় যদি আমাকে দেওয়া হয় যে আমি দুই রাঘাট কিন্তু সে সময় পাবে না কখনো পাবে আমরা মনে করি এই জন্য সময় গুলো আমি আপনাদের সামনে মূল আলোচনার জন্য আয়াতের চল্লিশ নম্বর আয়াত করেছি আল্লাহ বলেন হে ইমানদার বন্দাগণ আমার বিশ্বাসী বন্দাগন আল্লাহ তালা ওরা কেন ইমানদারদেরকে বড় আদরের মহব্বতের ডাক দিয়েছে মানুষ বড় আদরের ডাক মহব্বতের ডাক কিতাবে আছে একবার শুধু আল্লাহ বেশি বার নেই একবার এসে করে নিজেদেরকে আল্লাহ সন্তান কেউ আল্লাহর মামু বিষয়ে ডাকবে না আমাদের জন্য কতবার আল্লাহ ডাক বড় আদরের ডাক কি আমার ইমানদার বান্ধাগন বিশ্বাসী বান্দা লিমা ইরা যখন তোমাদেরকে ডাকবেন ওই বিষয়ের জন্য ডাকবেন যেই বিষয়ে তোমাদের জীবন মিলিত তার মানে কেউ যদি দিন দিনের উপরে চলে আল্লাহ ডাকে সারা দেয় রসুলের ডাকে সারা দেয় তাহলে তার মধ্যে তার জীবন প্রকৃত জীবন সকল তার জীবন নেই আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি এখানে একটা ডাকে সারা দিন আল্লাহ জুমার দিন এবং জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে মর্যাদা সম্পর্কে সুরতুল জুমা একটা সুরাই নদী حسن سرسلية. يا أيها الذين آمنوا إذا نُودِى للصلاة من يوم الجمعة حصعوا إلى ذكر الله أي من دار بندده. يقول دماغ الدين إذا نُودِى للصلاة يوم الجمعة دماغ الدين يقول عدام دعا حصعوا ذكر الله ثم আল্লা দয়ার মেহের বাড়িতে আল্লাহ দিয়েছে আল্লাহ ডাক আল্লাহ রসুলের ডাক্তার আমি আল্লাহ এবং রসুলের ডাগে সারা পাব প্রথমত দুইজনের কথাই পরে যায় বলেন ইরা দা কুল্লিমায় এক বছরের সাথে ইরা দা কুম যখন রসুল তোমাদেরকে ডাক দেন যে কাজের মধ্যে তোমাদের হায়াত নিহিত আছে তোমাদের জীবন নিহিত আছে ওই কাজের দিকে তার মানে রসুল যে কাজে ডাকবেন আল্লাহ ডাক আর রসুলের ডাকে ছাড়া দেওয়া মানে আল্লাহ তালা তাকে সারাদ আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে যে কন্ঠা দিয়েছেন আমাদেরকে যে কথাগুলো বলে দিয়ে গেছেন এগুলি সব সুন্দর সেগুলি আমাদের জন্য আদর্শের মধ্যে আল্লাহ বলেন্লা সাল্লাম দিন হিসেবে তোমাদের জন্য যা যা দিয়েছেন সেগুলিকে তোমরা গ্রহণ করো আর যা যা নিষেধ করেছেন সেগুলি থেকে তোমরা দৃঢ় আল্লাহ ডাক রসুলের ডাক এগুলি আমাদের জন্য এবার হোক ওই ডাক এ ছাড়া দেওয়াটা হলো এবার হোক আমি আপনি ইবাদত করতে এসেছি এবাদত আল্লাহর কাছে মঞ্জুরি পাবে এর মধ্যে তিনটা জিনিস পাওয়া যেতে হবে তিনটা জিনিস যেমন আমার আপনার ইবাদতের মধ্যে পাওয়া যাবে এই ইবাদত আল্লা কাছে মঞ্জুরি পাবে কবুল হবে প্রতিদান যোগ্য হবে যদি তিনটার কোন একটা বাস করে তাহলে সেটা আল্লাহ কখনো কবুল হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে ইমানের পুঁজি দান করেছে আল্লাহ ইমানদার হিসেবে ডাক দিয়েছে বিশ্বাসী বন্দাগন আল্লাহ তালা ইমানের দৌলত আমাকে আপনাকে দান করেছে আমি আপনি যে ইবাদত করি এবাদতের নামে আমলের নামে যাই করি সেটার মধ্যে নবীর সোমনাথের শিল থাকতে হবে দস্তখত থাকতে হবে সিগনেচার থাকতে হবে আল্লাহ ইবাদতের পদ্ধতি বাদলানোর জন্য মন না ইবাদতের ইবাদত হতে হবে আল্লাহ মানসা অনুযায়ী রাসুরের মানুষ অনুযায়ী যেটাকে সন্দার ওরানি আছে অনেক মানুষ হাসরের মাঠে বড় বড় আমল নিয়ে উপস্থিত আমলের সুখ সর্বোচ্ আমল দিয়ে উপস্থিত কিন্তু আল্লাহ তালার কাছে মূল্যহীন হয়ে যাবে আল্লাহ তালা আমলগুলোকে গুলোকে একেবারে নিশ্চিহ্ন করে দিলেন সেখানে ওই আমলগুলো যে নবীর সুন্নাতের খেল ছিল না নবীর সন্নাথের দস্তখাত ছিল না রসুল্লাহ সাল্লাহ যিনি মদিনাওয়ালা সেই মদিনাওয়ালার রসিদারা ওই আমল গুলো বাটাচ্ছিল না ছাড়া কোন আমল আল্লাহ তালা কাছে কবুল হবে না আমি আল্লাহ দয়া পাইতে চাও আমার করুণার ভিকারী হয়ে যদি করুণা পাইতে চাও তোমাদেরকে একটাই পন্থা অবলম্বন করতে হবে ভাত্তা দিয়ে আমার রতনে দেখতে পারতের অনুসরণ কেউ যদি মঙ্গলায় বাদ করে বেদাত সন্ন্যাসের পরিপন্থী গ্রেনিট আল্লাহ বিধাত কর্মকান্ড করে আপনি এ বালতের বড় নিয়ে যান পাহাড় সময় নিয়ে যান পর্বত নিয়ে যান আল্লাহ তারা ওটাকে নিশ্চিন্ন করে দেবেন কিছু রাখবেন পাহাড় কত করব সঙ্গ আমল নিয়ে যাবে আল্লাহর সামনে কিন্তু দেখা যাবে ওই আমলের মধ্যে নবীর সন্নাতে মহর নাই দত্ত ভাব নাই মদিনামালার রসিদার আমল গুলো বাধা নাই আল্লাহ তারা বলেন নিশ্চিহ্ন করে দেবিন্ন যুগ যে দাসকে সন্নাথের লেভেলে চালানো হয়েছে যেটা বানানো জিনিস বানানো জিনিস সেটাকে সুলনাথের লেভেলে চালানো হয়েছে যারা বেদাধি কর্মকান্ড করে তারা নিজেদেরকে সন্নি হিসেবে আমি সুন্নি নাম লাগাই না কিন্তু তারা প্রকৃত সোননাথের কাজ করে যে আর কিছু লেবেল ধারি পরে তো বেদা মূল কাজ করে মূল কাজ করে কিন্তু নাম দিয়েছে সন্নি আল্লাহ তালা আমি উদাহরণস্বরূপ বলছি আল্লাহ কথা বলা হয়েছে আমাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ চা কিছু আছে আদেশ কিছু আছে নিষেধ আল্লাহ তালা চা করার কথা বলা হয়েছে কিন্তু যারা। আমি আপনি দরুদ ইব্রাহিমী বলি নামাজের মধ্যে যেই দরুদ শ্রেষ্ঠ দরুক নামাজের মধ্যে স্থান পেয়েছে সেই দরুদ বড় মহিমান নিকদূষ মর্যাদার নিকদূর দরুদেব সেই দরুদের মধ্যে আমাদের নবীন আগমনের কথা আমাদের নবী থেকে আসলেন কিভাবে আসলেন তার ইতিহাস তুলে ধরা হয়েছে আমাদের নবী কোথেকে আসলেন ইব্রাহিম একটি আদর্শের নাম ব্যক্তির নাম না একটি আদর্শের নাম তিনি অনেক অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালা কঠিন কঠিন পরীক্ষা সেই পরীক্ষায় পাশ করেছেন একদম আল্লাহ থাকে পুরস্কার হিসেবে যে তুই যা দোয়া করবে সবকুলো এই পরীক্ষা গুলোতে আমি পুরস্কার তুমি যা দোয়া করবে সবকুলো ইব্রাহিম হে আল্লাহ তুমি আমার বন্ধুধতদের মধ্যে একজন তাদের মধ্যে থেকে একজন কেরস তুমি পাঠানো আমাদের নবী হাবিবের মধ্যে বলেছে যে আমি আমার পিতামহ ইব্রাহিম আলহ ইসলামের দোয়ার ফসল ধরুদে ইব্রাহিম সাধারণ দরুদ নয় এটা আমাদের মধ্যে শান্তেছে নিজেরা যে দরুদের মধ্যে গন্ধ আছে এরকমও দরুদ বানাইছে তারা আপনারা দেখবেন কিতাব খুলে দরুদে তাজ একটা দরুদ আছে দরুদে তাজ এই দরুদের মধ্যে আছে থেকে আর সমস্যা থেকে মুক্তি মুক্তিদাতা দাফল বালা মানে বালাকে দূরকার নেওয়া ইওয়াল কাস মারা দিওয়াল আলাম বলতেছে বহু হাতের মধ্যে বলেছেন আমি তোমাদের কিছুই করতে পারবো আমার হাতে কোন ক্ষমতা নাই লাভ লোকসানের ক্ষমতা আমার হাতে বানানো তরুণ আমাকে আপনাকে চালা দেওয়া কিছু নাম দিয়ে জন্য বানানো দরুদ করলে আমার আপনার দরু দাদাই হবে না আমাকে আপনাকে সোনাকে দরুদ করতে হবে যে দরুদাল তারা নামাজের মধ্যে স্থান দিয়েছেন দরুদ আমি বলতে চাই যে বর্তমান যুগ আমাদের নবীকে নিয়ে নবীকে কেন্দ্র করে আমাদের সমাজে দুই ধরনের গোমরাহি আছে আমাদের নবীকে কেন্দ্র করে আমাদের নবীর সন্নাথকে কেন্দ্র করে দুই ধরনের গোমরাহি আছে দুইটাই গোমরা আছে একটা বলো বাড়াবাড়ি আর একটা বলো সারা আছে নদীকে নিয়ে সারা তারিখ লোক আছে নবীর সুন্নাতের কথা নবীর মহাব্বতের কথা শুধু আল্লাহ আর নবির কথাও শুনতে পারেন নবীর কথা নবীর মহব্বতের কথা বললে এটা শিরিক হবে কেউ কেউ এরকমও বলছে এই কালিমার সাথে মোহাম্মদ রসুল্লাহ বলা শিরিক না ইসলাম থেকে দিন কালীমার অবিচ্ছন্দ অংশ এটাকে বাদ দিলে ইমান থাকে না এটাকেও তারা বাদ দিয়ে দিচ্ছে চরম ছাড়া এরা নদীকে বাদ দেওয়া যাবে না নবীর সুন্নাথ কে বাদ দেওয়া যাবে না নবীর মহব্বত কে বাদ দেওয়া যাবে না নবীর সুন্নাথের মহব্বত কে বাদ দেওয়া যাবে না আপনার ইমান কখনো পরিপূর্ণ হবে ভালোবাসা আল্লাহ রসুলের মহব্বত সুন্নতের মহব্বত এটা আমার আপনার ইমানের জন্য পূর্ব ছাত্র কিমান পরিপূর্ণতা পাবেন চরম ছাড়া সমাজের মধ্যে কিছু লোক আছে চরম ছাড়া আরেক দল আছে বাড়াবাড়ি যাদের কথা বলতেছিলাম বাড়াবাড়ি নবীকে নিয়ে বাড়াবাড়ি কি নবীর মর্যাদা আল্লাহ তালা দিয়েছে নবীর মর্যাদা অনেক উপরে কিন্তু এটাকে নিয়ে বাড়ামাড়ি করা যাচ্ছে আল্লাহ মনে করা যাবে না তাও হৃদ কেউ কেউ বাড়াবাড়ি করতে করতে এরকমও বলছে আল্লাহ নূরে রংস এরকমও কথা বলছে মি প্রদাস মানুষকে প্যাসের কথা শোনায় বিভিন্ন প্যাসের কথা শোনায় যে বিভ্রান্ত হয় আল্লাহের অংশ মনে করে আর মোহাম্মদ সাল্লাহ নামে দুরুষ করতে হবে ঠিক আছে তুমি প্রতি আমরা দরুদ পড়বো বেশি থেকে বেশি দূরত পড়বো কিন্তু বানানো দরুদ নয় দরুদৈবরা হিমি পরব এই দরুদরা হিমি শ্রেষ্ঠ দরুদ নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ রসুল সাল্লাহ সুন্নাথ কে বুঝে আমাকে আপনাকে আমল করতে হবে যারা সুন্নি নাম নিজেদেরকে সুন্নি নাম দিয়েছে কিন্তু আসলে প্রকৃত সুন্নাথ আল্লাহ রসুলের মহবত নাই কেউ কোন কোথা বলে তখন তারা চুপ থাকে বলা হয় তখনও তারা চুপ থাকে এই জন্য প্রকৃত তাদের মধ্যে নেই শুধু নামের সন্নি হিসেবে তারা নিজে তারা প্রকাশ করছে বেদাত কর্মকান্ড এটা নামে বোকা দিনের নামে কথাটা নিজেই বলছি আল্লাহ রসুল হাদিজে বলতে বলেছেন মানুষকে আমি গুনা করার দ্বারা প্রকাশ্য গুনা করার দ্বারা আমি ধ্বংস করি আর মানুষেরা ফায়তান বলতেছে আমাকে ধ্বংস করে লাহ বেশি বেশি ধ্বংস করে কিন্তু মানুষকে পর্ব কাণ্ড লাগা দেয় বেদাত পরিপন্থী কর্মকাণ্ডে লাগা যায় লাগা দিয়ে ও করে আমি তো নবীর নামে করতেছি আমি নবীর নামে করতেছি আমি বানায় দুরুত করতেছি নবীর নামে আমি নেকি করতেছি কিন্তু আসলে সে বরং সে গুণাহের কাজ করতেছে জীবন ভর বেদাত কর্মকাণ্ড করে যায় কিন্তু তার তবু মানসিক হয় না আমাকে আপনাকে সাবধান থাকতে হবে বেদাত কর্মকাণ্ড করা যাবে না নদীকে নিয়ে কোনো বাড়াবাড়ি মূলক কথা বলা যাবে না আল্লাহ নোর অংশ নবী গায়ব জানে নবী হাজির নাজির এগুলি কোথাও বলা যাবে কাকে বলে আপনি কোন ছাড়া কেউ গড়ে দেওয়া ছাড়া যদি সরাসরি কিছু বলতে পারেন তাহলে ওটাকে গায়ব জানাবেন কিন্তু নবীকে যে জিনিস আল্লাহ তালা জানাইছেন নবী বলতে পারেন যেটা জানান নাই সেটা বলতে পারেন না ওটাকে গায়ব জানাবেন বিষয় আল্লাহ ভবিষ্যৎ দাঁড়িয়েছেন ঠিক আছে আল্লাহ তালা জানাইছেন কেউ কেউ মনে করে কি আপনিও গায়ের জানে মোবাইলে খবর নিলেন ঢাকাতে বিক্রি হচ্ছে আপনি বললেন আমি তো গায়ের জানি দেখেন ঢাকাতে বিক্রি হচ্ছে হাজির নয় নবী আর কোথাও গেলে হাজির নাজির থাকে না আল্লাহ হিজরত করছেন এখান থেকে অমুক জায়গা অমুক জায়গাতে অমুক জায়গা আল্লাহ তারা সব জায়গায় আল্লাহ বিশ্বাসটা ঠিক করতে হবে বিশ্বাস যদি ঠিক না করেন আকিদা যদি ঠিক না করেন আপনি কিসের উপরে আমল করবেন ফাউন্ডেশন নাই ভিত্তি নাই আপনি বিল্ডিং করতেছেন তালা নয় তালা দশ তালা সবকিছু ধরবে একবার তাহবাই গ্রাম জিজ্ঞাসা করলেন হুতুর নামাজের মধ্যে স্থান থেকে আমাকে আপনাকে ভুল স্বীকার হয়েছে অনেক পলন্দ করেছেন তার সন্ন্যাসের কথা বুঝে অনুধাবন করে আমাকে আপনাকে আমল করতে হবে আর আর জিনিস জরুরি আমার আপনার আমলে খবর হওয়ার জন্য সেটা হলো আল্লাহ আমাদের জন্য যে কোনো কাজ আমি আপনি করব আল্লাহর হৃদামন্দির জন্য করব। সন্তুষ্টের জন্য করবো আমার জন্য করব আমার স্বার্থের জন্য নয় পার্থ কোন স্বার্থের জন্য নয় আল্লাহর জন্য করা বলে দিন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরম আর আমার জীবন মরণের মাঝে যা চলাধারা আছে যা ওঠা পোসা আছে সকল কর্মকান্ড আল্লাহর ইমান লাগবে তিন নম্বর এখলাশ লাগবে তিনটা জিনিস যদি একসাথে পাওয়া যায় ওই আমলটা আল্লাহ তাল কাছে সরাসরি প্রবুল আর মঞ্জুর আর এর একটা যদি বাস করে আমার আপনার আমলে প্রবুলের কোনোরটি নাই কোন গ্যারান্টি নাই কেউ গ্যারান্টি একলাশ কেমন হতে হবে আলির দল্লাহ দেখেন ফেলা দিয়েছে ফেলা দিয়ে তার বুকে উঠছে যেই তরবারি পরিচালনা করবেন এর আগে কাপের মুখের থেকে ছুটু নিক্ষেপ করে দিয়েছে সুতু নিক্ষেপ করে আজ আলির চেহারা দিয়েছে এখন ওনার রাগ কি করলে তুমি তো আমাকে মারলে মারতে পারছে তুমি আমাকে মারলে না এত বড় সুযোগ তুমি হাত করলে কেন করলে ভাই দেখো আমরা সব কাজ জন্য করি আল্লাহ নিজবন্দির জন্য করি আমি এখন আমার ব্যক্তি ছাত্র এসে গেছে এই রাগের মাথায় যদি এখন তোমাকে আমি মারি আমার জন্য মারা হবে আমার রাগের জন্য মারা হবে আল্লাহর সন্ত্রী জন্য মারা হবে না এই জন্য আমি ছেড়েছি ওই ব্যক্তি চলে যায় নাই ওখানে শেষ পর্যন্ত বলেছি এত বড় আদর্শ আদর্শ যে দিনের মধ্যে আছে ওই দিনকে আমি গ্রহণ করবো আমি অন্য কোথাও যাবো না তুমি আমাকে কালীবাগুড়ায় মুসলমান বানাচ্ছো সাথে সাথে ওই লোকটি মুসলমান হয়েছে এটা আমার আপনা প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য আমি আপনি যেই কথা বলবো যেই কাজ করবো যেখানে উঠবো বসবো চলবো সব আল্লাহর এখানে এসেছি আল্লাহর আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আর জীবন মরণের মাঝে যা যা আছে সবকিছু ধারণ করার সকলকে আমল করার জন্য